আবু হুরাই রাহ রাজিয়াল্লাহাল হতে বর্ণিত নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নিশ্চয়ই দিন সহজ দিন নিয়ে যে বাড়াবাড়ি করে দিন তার উপর জয়ী হয় কাজেই তোমরা মধ্যপন্থা অবলম্বন করো এবং মধ্যপন্থার নিকটে থাকো আসান্বিত থাকো এবং সকাল সন্ধ্যায় ও রাতের কিছু অংশে সাহায্য চাও